মানবতা সমাধানিয়্লাহ অ বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা তাদের সকলকে। সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের উপস্থাপনা আমরা এই আলোচনায় বিদাহ তার পরিচয় এবং এর পরিণতি সম্পর্কে আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে জেনে নেই আর এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যারা আমাদের প্রচার কেন্দ্রে আজকে শ্রী পেয়েছেন তাদের সাথে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিই এসেছেন শেখ আব্দাল এসেছেন এবং রয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাহলে বেদাতের পরিচয় এবং এর ক্ষতিকারক দিক সম্পর্কে আমরা আগে জেনে নিই প্রথমে আমরা যাচ্ছি শায়দ হাসান জামিলের কাছে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আলা রসুল বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো গুরুত্বপূর্ণ যে অতীতের যত ধর্ম নষ্ট হয়েছে তার পেছনে যে বিষয়টা কাজ করেছে সেটা হচ্ছে প্রত্যেক ধর্মের বেদায়াতি কাজগুলো সেগুলো ওই ধর্মকে বিকৃত করার জন্যে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে এই জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি बर्तमान प्रेक्षापटे जखे दिन एवं शरियत किचू भंडतर कारण किेदीतर कारण कि दुनियादार आलिम कारण अर्थलुभी मानुषर कारण आज के दिन जेखने आक्रान दिन जेखने एक भयह परिसखोमुखी विकृत होना इनशाअल्ला कुरआन जिहतू रब्बालमीन चैलेंज ग्रहण करपचेषा एवं तर माध्यमे साधारण सरल प्राण मुसलमान के विभ्रांत करपप्रया সে জন্যেই আজকে আমাদেরকে বেদাঁত সম্পর্কে সাধারণ মানুষকে কিছু বলার জন্য আমরা চাচ্ছি আপনারাও সেই প্রয়োজন অনুভব করেছেন বেদাঁতের সংজ্ঞাটা এটা অত্যন্ত জরুরি বিষয় মূল বিষয়টা কারণ এই সংজ্ঞার মধ্যেই অনেকে বিদাঁতি যারা অনেক যারা বিদাঁত করছেন তারা এই সংজ্ঞাটাকে নিজেদের মতো বানিয়ে বেদাঁতকে অবাদত বানিয়ে নিচ্ছেন সংজ্ঞার মধ্যেও বেদাৎ আমরা বলবো। তো এটাকে আমরা সাধারণভাবে সাধারণ মানুষদের জন্য খুব সহজভাবে বুঝার জন্য যে বেদায়তের দুইটা সংজ্ঞা আছে এক হচ্ছে তার শাব্দিক অর্থ আরেক হচ্ছে তার পারিভাষিক অর্থ এখানে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রসুল করিম সল্লাহ আলী ও যে বেদায়তের খারাপ দিক উল্লেখ করেছেন দিনের জন্যে রসুল সাল্লা আলি সাল্লাম কোনো শব্দের অর্থ শেখাতে আমাদেরকে আসেননি তিনি এসেছেন পারিভাষিক অর্থ তথা ওই বস্তুর বিধান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর বিধানের সম্পর্ক শব্দের অর্থের সাথে নয় বিধানের সঙ্গে নয় বিধানের সম্পর্ক সাধারণত সেই জন্য আমাদেরকে শুরু থেকে আমাদের মন মিজাজ মস্তিষ্ক একদম ক্লিয়ার রাখতে হবে বুঝার জন্য যে বিধা হাতের শাব্দিক অর্থ কোনটা পারিভাষিক অর্থ কোনটা এবং কোনটা শূন্যার খেলাফ বিধা হাতের শাব্দিক অর্থ হচ্ছে কোন রকমের পূর্ব নমুনা ছাড়া অনুমান ছাড়া পূর্ব কোনো মিসাল ছাড়া বলি নতুন সৃষ্টি নতুন উদ্ভাবন পূর্ব পূর্বের কোন নমুনা ছাড়া কে বলা হয়তিনের শাব্দিক অর্থ দেখুন এখানে আমি বলিনি এই পূর্ব নমুনা ছাড়া সৃষ্টি এটা গুণাও হতে পারে পাপও হতে পারে নানা রকমের সুরত তার মধ্যে হতে পারে এখানে মানুষ যত রকমের প্রকার করুক আমাদের কোনো আপত্তি নাই কোন এটা আপত্তির বিষয় নয় যেহেতু এটা আমাদের মৌলিক কোনো বিষয় না মৌলিক বিষয় হচ্ছে পারিভার্শিক অর্থে বেদাত যেটা ওটা। এটা আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম যে বেদাত উদ্দেশ্য নিয়েছেন সেটা কোনটা সমস্ত উম্মা একমত এর ব্যাপারে ওইটাই বেদা এখানে কোনো এখতিলাফ নাই বিভিন্ন কোনো মত নাই আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যেই কাজ হজরত রসুল করিম সাল আলী ওসাল্লাম কোরআন আল করিম সাহাবাইকরাম রিদওয়ান্লাহ আলহিম আজমাইন তাদের থেকে যে কাজ প্রমাণিত নয় সে কাজকে এবাদত মনে করে করা শর্তগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এক নম্বর কথা হচ্ছে কোরআন সুন্না সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলিম আজমাইনদের থেকে যে কাজ প্রমাণিত নয় সেই কাজকে আবাদত মনে করে করা বলছি এইভাবে যে আমরা আমাদেরকে তো বিভ্রান্ত করছি সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য সবই যদি বিধা হয় তাহলে এই পাখা তো ছিল না এক সময় এই এসি তো ছিল না এক সময় এটাও বিধা এটাও বিধা প্লেন তো ছিল না রেলগাড়ি ছিল না প্রাইভেট কার ছিল না এগুলো কোনোটাই রসুল সাল্লাহামের যোগে ছিল না পারিভার্সাৎ হচ্ছে অরসুলের দিয়েছি যে কাজটা ছিল না ওটাকে মনে করে যদি এই উদ্দেশ্য যদি করে তাহলে এখন স্পষ্ট পাখা ছাড়ছি এটাকে অবাদত্ন এটাকে জরুরত মনে করছি বেদাতের পরিচিতির ব্যাপারে তা সুন্দর বলছিলেন আসলে মূলত বেদাত এটাই যেটা আনহা বলেন রাসুল সাল্লিহ্লাম বলেছেন যে মান আহাদা সাফিয়াম নাহাজা মালাইসা শা মিনহ কেউ যদি আমার এই শরীয়তে নতুন কিছু উদ্ভাবন ঘটায় তাহলে তা পরিতার্য এখন শরীয়তে নতুন কিছু উদ্ভাবন করে সেটা পরিতার্য তাহলে শরীয়ত বলতে আমরা মূলত এবাদতগত বিষয়টিকেই সামনে রাখব কেননা শরীয়ত আরও সুদ মানুষের জীবনে যত কিছু প্রয়োজনীয় আছে हें नए सबाते सरियत आंतु एबादगत विषयटी जो सामने थको तख मानुषे एबाद कबुल हर ना हवा विषयटी सामने आस क्या रसुल जी मान आवा मोहदासान लाइक बल आन आदल सार क्यों जी विदात के आश्रय देर नफल इबादत और फरज इबादत कबुल अवश्य विषयटी अतीब जरूरी আমাদেরকে জানতে হবে বেদাতের পরিচয় আমাদেরকে জানতে হবে বেদাতি আমল খুণ্টি কেননা যদি এবাদতই কবুল না হয় ফরজ নফল তাহলে আমি রাত দিন এবাদত করে কি করছি যদি আমার এবাদতের মধ্যে বেদাত থেকে যাই তাহলে তো আমার এবাদাত কবুল হবে না অতএব আমাদের জন্য জরুরি যে অবশ্যই আমরা বেদাতের পরিচিতি জেনেই আমরা আমল করার চেষ্টা করি যাতে করে আমাদের জন্য সহজ হবে বেদাত পরিহার করা অতএব আমরা সম্মানিত দর্শক মন্ডলের কাছে পেশ করতে চাচ্ছি যে প্রত্যেক ওই কাজটি বেদাত যেই কাজটি মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছে অথচ তা আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বা সাহাবিগন থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় যে সুন্দর ব্যাখ্যা শাহ দিলেন শেখ জামান বিন আবদুলসাল্লাম আপনি বেদাতের পরিচিতির ব্যাপারে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন আলহামদুলিল্লাহ বেদাত অত্যন্ত আমাদের সমাজে আলোচিত শব্দ বেদাত করতেছে বেদাত করা যাবে না বেদাত অন্যায় সর্বজন পরিচিত পরিচিত একটা শব্দ কিন্তু এই বেদাত যে একটা অপরাধ অপরাধ হিসেবে কিন্তু এই বেদাত থেকে বাঁচা হচ্ছে না তার কারণ বেদাতকে চিহ্নিত করা হচ্ছে না বেদাতের যে বিভিন্ন বিচরণ আছে এগুলো আমরা চিহ্নিত করছি না আসলে এক্ষেত্রে তো উনি বলেছেন বেদাতের পারিভাষিক অর্থ বেদাতের আবিধানিক অর্থ বলেছেন এখানে আরেকটা অর্থ এসেছে ইমাম সাতবি রহমতুল্লাহ আলাই করছেন সেটা হলো আমল এবং এবাদতের ক্ষেত্রে এমন এক পন্থ অবলম্বন করা আমল এবাদত করতে যে। এমন একটা পন্থা অবলম্বন করা যেই পন্থাটা দেখে শরীয়ত সম্মত মনে হয় মানে এমনভাবে সাজানো হয়েছে এমনভাবে তার ব্যাখ্যা দেওয়া হয় যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের শরীয় মতোই এটা আল্লাহ আল্লাহ দেওয়াই বিধান ইজা ইয়াটা মানে এটা শরীয়তের মানে সমকক্ষ সমপর্যায় ভুক্ত ওই কাহিদায় যেমন নিয়ম মাফিক ওক্ত মোতাবেক করা হয় ঠিক এর কোনো হের ফের নাই এভাবেই হবে যে সময় আসবো ওই সময় শুরু হয়ে যাবে আসবো বিরতির পর ইনশাল সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা স্বল্প সময়ের জন্য আপনাদের কাছ থেকে ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আলোচ্য বিষয়ে ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণ সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামী কখন সমুখ মেনে চলা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার মহসি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদনীহ বিনবর अनन्य गुणावल जान देखान माना दुनिया প্রতি শনিবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল টায় বাংলাদেশে বাংলায় মানবতার কল্যাণ সাধনের জন্যই মহান আল্লাহ সকল বিধান প্রণয়ন করেছেন কিভাবে ইসলামী শরিয়া মানবতার কল্যাণ সাধন নিশ্চিত করেছে তা আপনি জানতে চান पर्दा जानून जीवन सठीक उद्देश्य बुझन इी सरिया कार्यपण निर्देशावल इी सरिया महान लक्ष्य और उद्देश्य परवर्ती अनुष्ठान पिसा আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা রীতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা যে আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে ছিলাম সেখানে ফিরে আসলাম হাম আমরা বলছিলাম আকিদা এই বিষয়ের আলোকে বেদআ রসুল্লাহ সাল্লি আসাল্লামের সন্ন্যকে যেভাবে মুক্ত অবস্থায় সর্বান্তকরণে আমাদের আকলে ধরতে হবে ঠিক বেদাতকে অনুরূপভাবে জিনিস মনে করে তা পরিহার করতে হবে সেজন্যই সুন্না এবং বেদা পাশাপাশি এখানে নির্ধারিত হয়েছে আসুন যে আলোচনা শুনছিলাম শেখ আকরামুজামান বেদাতের ক্ষেত্রে এবং বেদাতের উপরে একটা অত্যন্ত মূল্যবান গ্রন্থ আলেমদের এটা পড়া উচিত আলেমের করার আসলে যে যে ভাই বলেছেন প্রত্যেকের সব ধর্ম কিন্তু নষ্ট হয়েছে এই বেদাতের মাধ্যমে বেদাতেরই কিন্তু একটা প্রকার হলো শির্ক বেদাত এত ব্যাপক বিষয় কারণ এটা নতুন আবিষ্কার নতুন আবিষ্কৃত জিনিসটা তো শির্কও হইতে পারে কুবুরিও হইতে পারে এই জন্য বেদাতেরই অংশ হচ্ছে শির্ক এবং কুফুরি এগুলো তাই উনি যেটা বলছেন সেটা হলো একটু ভিন্ন ধর্মী এবং ওর বাস্তবতা পাওয়া যায় উনি বলছেন এমন একটা নতুন পদ্ধতি আবিষ্কার করা এবাদত এবং আমলের ক্ষেত্রে যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিয়ে যাওয়া শরীয়তের সমকক্ষ সমকক্ষ দেখতে একরকমই মনে হবে আল্লাহ রসুলের বিধান ঠিক আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রবর্তিত এবাদতের যেমন টাইম টেবিল আছে নির্দিষ্ট পন্থা পদ্ধতি আছে ঠিক এরকম করেই সেট করা হয় এবং আরেকটা এখানে বাড়তি বিষয় বলছে আলে আল মোবাইল আব্বোধনী শেষে বলছেন যে এই পদ্ধতিতে এবাদত করাটাকে সাধারণ এবাদতের সে এক ধাপ উসুমানের মনে করা এই যে দেখেন অনেকেই তাহাজ পড়েন না কিন্তু সবে বরাতে দেখা যায় সারা রাত পড়তেছে সারা রাত পড়ছে এটা যেন আমি সংজ্ঞার ভিতরে এই উদাহরণটা নিয়ে এসেছি যেহেতু যেই সংজ্ঞাটা দেওয়া হয়েছে এই সংজ্ঞা স্পষ্ট করার জন্য উদাহরণটা আপনার সাথে আমি একটু চাই যেহেতু আপনার ওই জায়গাতে আমি শুনেছি আমি সেটা বলছি যে একটা সংজ্ঞা তৈরি হচ্ছে বেদায়াতের নতুন সংজ্ঞা সেটা হচ্ছে আমরা যেটা সংজ্ঞা দিয়েছি ওটাকে ঠিক রাখছে কারণ উম্মা এজমা তো ওটাকে রদ করার সুযোগ বা সাহস পাচ্ছেন না কিন্তু আমি বিভিন্ন আলোচনা আপনি মনে থাকার কথা আমি বলেছি যে শয়তান কিন্তু আমাদেরকে এক জায়গায় স্থির থাকে না আমাদেরকে ধোকা দেওয়ার জন্যে সে বিভিন্ন পন্থা পদ্ধতি প্রক্রিয়া সে অ্যাপ্লাই করে যে কোন একটা লেগে তো যাবেই সে হাজার ও পন্থা সে অবলম্বন করে যেটা আমি সেই আমরা হজরত আদম আলাইসাল্লাম থেকে নিয়েই দেখে আসছি সে বিভিন্ন ভাবেই ধোকা দেওয়ার চেষ্টা করেছে এই ক্ষেত্রে তারা যেটা একটা মানুষকে সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য যে হ্যাঁ বেদাতে বেদাতে এইভাবে একটা সংজ্ঞা দেয় আমি বেদাতে হাসানের একটা উদাহরণ দিই যে ওই মতটা খন্ডন করার জন্য সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয় বেদাতে হাসানা মানে যেখানে কিছু ভালো কাজ করা হবে ভালো কাজ করতে হবে ভালোটা ভালোই তো এটাতে বিধাত হইলেও গুণা হবে না ওইটা হবে অবশ্যই ভালো কাজ তো আমি একটু সহজভাবে বিনয়ের সাথে ওনাকে প্রশ্ন সহ আমার বক্তব্যটা দিচ্ছি সেটা হচ্ছে কেউ যখন মাগরীবের নামাজে দাঁড়াবে দাঁড়িয়ে তিন রেগাত পড়ার পর উনি ভাবলো যে আমি তো এখন সুস্থ সময় অনেক আছে আজকের মাগরীবের নামাজটা আমি তিন রাগাত না একটু বাড়িয়ে পড়ি তারপর তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে কি করলেন সুরেফ আতেহা পড়লেন আমি জিজ্ঞেস করি কোনো অপরাধ করেছেন সুরেফ আতেহা পড়ার কারণে কি তিনি কোনো অপরাধ করেছেন কিন্তু সব করেছেন সুরেফ ফাতেহা পড়েছেন তারপর যদি সুরা না মিলান না মিলে রুকুতে গেলেন রুকুতে গিয়ে তিনি সোহান রবি আল আজিম পড়েছেন কিন্তু তসবি তাহলিল সব পড়েছেন কিন্তু কোনো গুনা করেন নাই সবই তো হাসানা সবই হাসানা কিন্তু উনি সহ দুনিয়ার কোন মুফতি সাহেব এমন আছেন যে বলবেন যে এটা আবাদত হয়েছে এই এটা কে বলবেন এটা যেমন হয় না আল্লাহর হুকুম মানের নাম হচ্ছে এবাদত রসুলের হুকুম মানের নাম হচ্ছে এবাদত যেমন নামাজ পড়া এবাদত অতএব ওই কথাটাই পূর্ণ হচ্ছে এই যে মাগরে সলা করে মানে হকানি অলামাগন সুন্না এবং বেদাত বিষয়ে যাদের আসলে প্রকৃত জ্ঞান আছে তাদের আর কি এই সংজ্ঞাগুলো এবং সংজ্ঞাগুলো অত্যন্ত ভিত্তিক এবং আমরা এগুলো যদি কোরআন হাদিসের দলিল এখানে নিয়ে আসি সেট করি তাহলে দেখা যাবে পুরোপুরি কোরআন হাদিসের দলিল সম্মত এরপর আমি যেটা রসুল সাহাের সংজ্ঞা রসুল সাহায্যাম বেদাতের যে সংজ্ঞা দিয়েছেন অনেকেই হয়তো বিশ্বাস করতে পারছেন না যে ওই মলবীরা লিখেছে বেদাত বেদাতের সংজ্ঞা এটা আমি মানি না রসুল সাহাউসালামের সংগত মান বোমরা সহিবুখারী এবং মুসলিমের মধ্যে আছে আল্লাহ রসুল সাহেব বলছেন সবচেয়ে নিকৃষ্ট কাজ হল নতুন আবিষ্কার করা নতুন আবিষ্কার তারপরে আল্লাহ রসুল নতুন আবিষ্কার বলতে দিনের ভিতরে নতুন আবিষ্কার তার কারণ আল্লাহ রসুল দুনিয়া বলতে আসেন নাই দুনিয়া যদি বলতে আসতেন তাহলে কম্পিউটার পর্যন্ত উনি বানাই যেতেন মানে কারোর জন্য কৃতিত্ব রেখে যাইতেন না আমি দুনিয়া বলতে আসি দুনিয়ার বিশেষজ্ঞ তোমরা তবে তোমরা যেটা দুনিয়া জিনিস বানাইবে এটা আমরা ভোগ করব কারণ আমাদের তো কাজ আছে দিন নিয়ে ব্যস্ত আমরা তো এই হলো ব্যাপার আল্লা রসুলের সংছেন আবিষ্কার হলো দলাল প্রত্যেকটা বেদাত নতুন আবিষ্কারই হলো এইখানে একবারে ক্লিয়ার হয়ে গেল যে যদি দলালা হাসানা হয় আর দলালা সেই হয় তাহলে কেবলমাত্র বেদাতা হলো বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে তর্কের খাতিরে যদি মেনেও নেই যে হ্যাঁ বেদাত দুই প্রকার এটা শুধু তর্কের খাতিরে এটা কিন্তু সত্যিকার মানা নয় যে বেদাত দুই প্রকার যেটা কুল্লোর মধ্যে পড়ে না কোনটা আসে প্রকার এবার হাজারটা করো মানে বেদাতের ভাগ করা অর্থ এটাই প্রমাণ করে যে এই ব্যক্তি বুঝেন না ওটাও ঠিক কথা ঠিক আছে ভাগ করাটা বেদা অবস্থাটা যেন এমন হয়ে যাচ্ছে কৌতুকের মতো জি যে ফাঁসির আসামি তাকে ফাঁসির জন্য বসে রেখেছে বলতেছে সার ফাঁসি দিলে দেন আমার বাড়িতে কাজ আছে হি তো তাহলে এই হাসানার সাইয়া আসতো না প্রকার মানে গুণা এর অর্থ হলো গুনা ভালো গুনা আর খারাপ গুনা যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে সম্মানিত দর্শক মন্ডী আপনারা এ বিষয়ে খুব স্পষ্ট ভাবেই অবগতি রাখবেন যে বেদাতের কোনো ভাগ নেই সাথে সাথে যারা ভাগ বলে একটা বিষয় প্রকাশ করতে চেয়েছে আমরা সেটাকে বলছি না ওটা সামাজিক প্রয়োজন দনীয় প্রয়োজন যদি বলা হয় আমাদের সামনে এই কথা পেশ করে যে মায়ের তো রাসুলের যুগে ছিল না এটা বেদাত তাহলে আমরা তাদেরকে বলতে চাই যে আল্লাহ রসুল বলেছেন যে বেদাতকে যে আশ্রয় দিবে তার কোনো এ বাদতি কবুল হবে না তো রাসুলের যুগতে বিশ্বরোড ছিল না তাহলে এখন তো বিশ্বরোড আপনি কি করে বাঁচবেন দেখি সত্যি আপনি বুঝতেই ভুল করেছেন যে বেদাত মুখে বললে যদি প্রমাণিত হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা যে বেদাৎ এমন নতুন কাজ যা নবী করিম সাল্লি ওসাল্লামের যুগে ছিল না এ বাদাত মনে করে তেমন কাজ করা এবং তার পিছনে নেকির আশাবাদ ব্যক্ত করা যে কাজটায় আমি নেকি পাবো এরকম কাজ করাটা বেদাত হচ্ছে যে সংজ্ঞায় আমাদের সম্মানিত আলোচক মণ্ডলী এই বিষয়টিকে সংজ্ঞায়িত করলেন এখানে আর বেদাতের নতুন নতুনভাবে ভাগাভাগি করার অবকাশ থাকে না যেহেতু প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামই বলছেন যে কুল্লু বেদাতে প্রত্যেকটি বেদাঁত হচ্ছে ভ্রষ্টতা আপনারা ইস বাংলার সাথে থাকুন আমরা পর্বভিত্তিক আলোচনায় আরও আপনাদের সামনে সুস্পষ্ট করতে সচেষ্ট হব পরিষ্কার করতে সচেষ্ট হবো ইনশাআল্লাহ যে কোন ধরনের কাজগুলি আজকে বহুল প্রচলিত বেদাঁত আকারের সমাজে চলছে কোনগুলা থেকে পরহেস করা আমাদের অতীব জরুরি সেগুলো আমরা বিস্তারিত আলোকপাত করার প্রয়াস ব্যক্ত করে আজকের এই পর্বটির পরিসমাপ্তি এখানেই টানতে চাচ্ছি আকুল ইহাদা আস্তফরুল্লাহলি আলাইকুম অলিস মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত রসুল্লা মোহাম্ম রসুল্লা অ্যাঁ রহমা হবন আঞ্ল কী মোকআা আয়া জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার্লাহাদ